সিরাত নবীর আলোচনার ধারা বাহিবে তাই গত সপ্তাহে আমরা ছিলাম মসজিদে নবীর নির্মাণ কাজে কিভাবে তিনি এই মসজিদ কে তৈরি করেন কিছু পয়েন্ট বাকি রয়ে গেছে সেগুলো আমার আজকে আবার একটু ইনশাল মসজিদ নামাজ পড়তেন মসজিদ তৈরি করতে কয়েকদিন কয়েকদিন লেগেছে আসবে সেটা পরে তো তিনি উম যেই জায়গায় আসলে মসজিদ করেছেন ওই খালি জায়গাতেই নামাজ পড়তেন সাহাবেদেরকে নিয়ে মসজিদ নির্মাণ করার আগে তারপরে সেই জায়গাটুকুন তিনি খরিদ করে নেন এটিম দুটো গলম থেকে আমরা শুনেছি আহ যেখানে তখন তিনি যেখানে সেখানে নামাজ পড়তেন এবং ওই জায়গাও মাঝে মধ্যে পড়েছেন এরপরে আসলে যখন তিনি সে জায়গা ঠিক করলেন সেখানে আপনাদের মনে আছে জায়গাটা ছিল কবরস্থান কিছু অংশ আর কিছু অংশ খেজুর শুকানোর জায়গা কিছু পরিত্যক্ত বাড়ি ঘর ছিল তিনি পরিত্যক্ত বাড়ি ঘরগুলোকে ভেঙ্গে ফেলেছেন মাটির সঙ্গে সমান করে দিয়েছেন আর যেগুলো কবর ছিল কাফেরদের ইসলামী যুগের আগে সে কবরগুলোকে তিনি খুঁড়েছেন খুঁড়ে সে লাশের কিছু অংশ পাওয়া গেলে সেগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন এরপরে কিছু খেজুর গাছ ছিল সেগুলোকে কেটে সাফ করেছেন তারপরে নির্মাণ কাজ শুরু করেন এই যে হাদিসটি এখানে এসেছে হাজি সহি আছে এখানে ইমাম হাজার আসকালানি রহমতুল্লাহ আলি ফাতুল বাড়িতে দিয়ে শিক্ষা বলেন এই হাদিস থেকে তাহলে বোঝা গেল যে কবরস্থানে মসজিদ বানানো তো নিষেধ আপনারা জানেন এটা কবরের উপরে মসজিদ যেখানে কবরস্থান সেখানে মসজিদ বানানো ঠিক নয় যদি কবরস্থানের এক পাশে এক সাইড এ করে যেমনকে করে ফেলি আগে কবর ছিল এখন কেউ কবর দেনা সেটা মসজিদ বানাই নর্মালি এটা এলাউড না বিশেষ করে মুসলমানদের কবর এইভাবে ফেলে দিয়ে তারপরে সেখানে মসজিদ বানানো জায়গা হবে না যেহেতু আমাদের এখানে লোকালি একটা মসজিদ আছে মসজিদ বলে সেটা ওই বড় মাতটা এটা কবরস্থান ছিল এবং লন্ডনে দেশত মহামারী ঘটে কলেরা প্রচুর লোক মারা গিয়েছে তখন তারা পার্কের মধ্যে কবর দিয়েছে তার ভেড়াও তার পার্ক বানিয়েছে এটা কথা উঠল যে এই মসজিদে এখন কি কবরের উপরে আছে তাহলে মসজিদ নির্মাণ করতে হলে তো এই কবরের উপরে নির্মাণ করা ঠিক হবে না তাহলে থাকলে খুঁড়ে বের করতে হবে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি এটা এক্সপার্ট নিয়ে এসে কবর খুলেছেন এবং কনফার্ম হয়েছেন যে ওই এরিয়ার ভিতরে কোন কবর পাওয়া যায়নি তার যদি পাওয়া যেত তাহলে তাদের প্রতি দায়িত্ব ছিল যে ওগুলো হাডিডি পাওয়া গেলে করে করে নিয়ে আসে দাফন দিয়ে খালি করতে হবে। এরপরে আসলো যখন সেগুলো তিনি বানান তিনি নিজে রসুল উল্লাম সাহাবিদের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি নিজে এই পাথর ক্যারি করেছেন সিমেন্ট দিয়ে বানানো বা মাটির ইট এ যেগুলো তারা সাইজ করে করে পাকা পাকা করে বানাতো মাটির ইট তিনি ক্যারি করেছেন এবং তিনি নিজে মাঝে মাঝে উৎসাহিত করার জন্য আবার হাডাল হাদাল লু এই যে আমরা ক্যারি করছি বহন করছি ইট ইত্যাদি এগুলো খাইবারের বহন করা জিনিস না খাইবার হলো মদিনা খাইবার একটা এলাকা আছে অরিজিনালি খাইবারের অর্থ হল যেখানে অনেক ভালো এবং খাইবার গাছ আছে যেখানে বেশি করে খেজুর হয় সেটা হচ্ছে খাইবার বলে যে খাইবার অর্থাৎ এরকম আরব দেশে তো বড় সম্পদ অন্যতম বড় সম্পদ ছিল খেজুর খাদ্য শস্য এইগুলো বহন করার তুলনায় এই ইট বহন করা আল্লাহর কাছে অনেক বেশি মর্তবার অধিকারী হ্যাঁ আবার আল্লাহর কাছে পরিশ্রম করছি তিনি আরো বলতেন আল্লাহ ইনালা ফারহামিলা আল্লাহ আসল পুরস্কার আসল প্রতিদান পাওনা পারিশ্রমিক আখেরাতের পাওনাটা কাজে আপনি আনসার এবং মহাদেরকে রহম করেন তাদেরকে দেন কাজ করছেন। ওনারা একে অপরকে ডাকা ডাকি উৎসাহিত করার জন্য কেমন কথা রসুল্লাহ সাল্লাম কাজ করবেন আর আমরা আমাদের কাজ থাকলেও সেগুলা মানে করব এখানে আসবো না এই জন্য ওনারা একটা কবিতার সন্দেহ বলতেন আর আসলে খুব কবিতা পটু ছিলেন নর্মালি এগুলা মানে কষ্ট করছেন পরিশ্রম করছেন আমরা যদি বসে থাকি কেউ আর দেখি যে রসুলাম কাজ করছেন তাহলে আমরা এই অন্য কোন কাজে বসে থাকলে অন্য কোনো কাজে লিপ্ত হয়ে গেলে এটা আমাদের জন্য গমরা কিছু হবে না কবিতার সঙ্গে মিলিয়ে বলতেন যে আল্লাহ আখেরাতের খায়ের ছাড়া তো কোনো খায়ের আসলেই নাই সমস্ত কল্যাণ আখেরাতের কল্যাণে আছে আপনি আনসার এবং মহাঁদের আমাদের সবাইকে আপনি সাহায্য করেন নবী করিম সালাম এই কথা শুনে তিনি আবার কবিতার আলোকে তাদেরকে জবাব দিয়েছেন আল্লাহ খাই আনসার ওনারা বলছেন ফানসুর রহম করেন সাহায্য করেন তিনি বললেন যে আল্লাহ আখেরাতের খাই এর কল্যাণ ছাড়া আসল কল্যাণ তো কোথায় নেই আপনি ক্ষমা করে দেন তাকে সেই কাজ লাগাতেন এ বিষয়ে হাজির এসেছে সাহাবিদের মধ্যে একজন ছিলেন তলক এবিন আলী আল ইয়ামি আল হানাফি তলক এবিনা আলী তিনি এক সাহাবি উনি এলাকা থেকে রিয়াদ অঞ্চলের পাশে মদিন আর হানাফি হানাফি মাধহের লোক না বনু হানিফা কবিলা গোত্র সেই হানাফি দেখলেন ওনার একটু নির্মাণ কাজে ভালো স্কিল ছিল তিনি বলেন নিজের বর্ণনা করেন আমার কাছে মনে হলো ওনাদের কাজটা খুব হাই কোয়ালিটির হচ্ছে না তা ওনাদের ভালো স্কিল না এক্সপেরিয়েন্স এর অভাব বিশেষ করে যে মাটির ইট লাগায় কাঁচা ইট গুলো লাগাইতে সিমেন্টের দরকার তখন সিমেন্ট মানে মাটি যেগুলো একটা ইট কাটা ইট আঁকড়ে ধরবে কামড়ে ধরবে এইগুলা কাজ যিনি করেন ওনার কাজটা ওনার বেশি পছন্দ হলো না তিনি তার হাত থেকে ওটা নিলেন ওই যন্ত্রটা যে কাজ যে করছে বললেন যে ফাখালাত বেহাত আমি ভালো করে মাটিকে আটকানের জন্য যেরকম করে খামির বানাইতে হয় আটকানোর কাজটা এই হানাফি কে দাও তলকাল তলকা আলী আর হানাফি তাকে দাও আতকুন্ডিত মানে হচ্ছে তার এক্সপার্টি বেশি আছে উনি এই ব্যাপারে আলির কাজ করতেন তিনি তখন কিশোর অনেকটা তিনি কাজ করতে করতে তিনি একটা কবিতা পড়তেন সেটা ওর আয়ত এসেছে যারা বানায় বলতেন নির্মাণ করে এবং সেখানে যারা লেগে থাকে সেখানে যারা বসে দাঁড়িয়ে এই মসজিদের কাজে খেদমতে লিপ্ত থাকবে অমাই ইউরা আনি তোরা হা এদা আর যারা এই কাজ করে না মাটিতে হাত লাগায় না গায়ে মধ্যে ময়লা লেগে যাবে যারা এই খাতনি করে না এরা দুই গ্রুপ কি সমান হতে পারে তিনি একথা বলে নিজে উৎসাহিত হলেন অন্যদিকে শহীদ হয়ে গিয়েছিলেন মানে আবু জাহাদ বর্ষা নিক্ষেপ করে তার আম্মাকে শহীদ করে তো তিনি আম্মারিবিন ইয়াসের মদিনা হিজরত করেছিলেন তিনি যখন মসজিদ নির্মাণ করেন তিনি অনেকটা যুবক মানুষ তিনি খুব উৎসাহের সাথে মসজিদের কাজ করতেন তো মাটির যে ব্লক গুলো আছে মার্শাল বেশ মজবুত ভালো স্বাস্থ্যের অধিকারী তেনবীকারী ইমসা দেখুন ইয়া আল্লাহ সবাই একটা করে নেয় আমার দুইটা করে নেয় আর আমার তো শহীদের সন্তান তার স্পেশাল মায়া। তিনি প্রতি গায়ের মধ্যে ইটের মাটির ইটের কাদা বা বালি লেগে গেছে তিনি তার শরীর থেকে তার মাথা থেকে ইঁটে বালিগুলোকে ফু দিয়ে করে ঝেড়ে দিচ্ছেন রসুল নিজে আর বলতে বললেন ইয়া আম্মার আল্লাহ মা ইয়াহুলা আরে সবাই একটা এট করে তুমি এরকম একটা নেও না দুটো নিচ্ছ কেন কষ্ট হয়ে যাবে তো অনেক কলা ইনি আল্লাহর কাছে রবি কার্লাহাম বললেন এমনি সুমাইয়া সুমাইয়ার সন্তান সুমাইয়া শহীদের সন্তান লিন্নাসের আজরুন আজরান এই কারণে সবাই একটা প্রতিদান পাবে তুমি দুইটা প্রতিদান পাবে অর্থাৎ সবার দ্বিগুণ সওয়াব তুমি আল্লাহর কাছ থেকে নিশ্চিত করলে তারপরে ভবিষ্যৎ বাণী করলেন খাবা সেটা হবে দুধের শরবত বানানো হবে সেটা খাওয়ার পরে দুনিয়া থেকে তুমি বিদায় নিবা বা কলফি আতুল বাঘা আর বিদ্রোহী গ্রুপ তোমাকে হত্যা করবে আনহু যখন আলী ইরাজ্লা বাহিনীর সঙ্গে আল্লাহন বাহিনীর সংঘর্ষ হয় এই সংঘর্ষের এক পর্যায়ে তিনি বলেন আজকে সংঘর্ষ তুঙ্গে আমার বোধহয় আজকে আল্লাহর কাছে শহীদ হয়ে যেতে হবে আমি নবী করিম সাল সভায় কথা অনুযায়ী দুধের সর্বত্যা পান করে ফেলি পান করলেন এবং তিনি সেখানে ইন্তকাল করলেন শাহাদত বরণ করলেন মসজিদ নবাবি এভাবে বানানো হলো কতদিন লেগেছে মসজিদ নির্মাণ করতে শুরু থেকে শেষ পর্যন্ত চোদ্দ দিন লেগেছে দু সপ্তাহে রসদুল্লাহ কুবাই ছিলেন এসে মসজিদ বানাতে ওনার দু সপ্তাহ লাগলো চোদ্দ দিন এবং তিনি এটা অত্যন্ত সিম্পল মসজিদ বানিয়েছিলেন ফ্লোর ছিল রিমাল বালি এবং কুচি পাথর বালি এবং কুচি পাথর আর পিলার গুলো ছিল খেজুর গাছের কাণ্ড আর সাদ ছিল এই মাছটির যে এত ছোট্ট এবং হাম্বল এই মসজিদের সান কত সেখানে নামাজ পড়লে আল্লাহ এক নবিকিম সাল্লাম মসজিদ নির্মাণ শেষে ওনার নিজের থাকার ঘরের ব্যবস্থা করলেন ওনার মসজিদের পাশেই ওনার জন্য দুইটা হুজরা বানালেন দুইটা কোঠার মতো বানালেন ছোট্ট কাটার দুটো কোঠা ওনার তখন দুইজন বিবি বিহা এবং আয় কুটির বানালেন খুবই ছোট সাইজের এবং কত ছোট আপনাদের জানা আছে মা আয় সারাদি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাম যখন নামাজ পড়তেন তিনি তো তাহা লম্বা লম্বা পড়ছেন মা আয়স মাঝে মধ্যে পড়লেও কিছু টায়ার গুলো ঘুমিয়ে যেতেন তা আমি ঘুমিয়ে দিতাম তো ওনার মশাল্লা জাগা আমার পা চলে যেত আমি যখন ঘুমিয়ে আসি উনি সেজার সময় আমার পাগুলোকে হাত দিয়ে সরাই দিয়ে তারপর সেজা করতেন আবার আর একটা উঠে গেল আমি ঘুমের মধ্যে আসি আমার পা আবার ওখানে চলে যেত আবার তিনি সরিয়ে দিতেন তার মানে রুমের সাইজ কদ্দু ছিল এবার চিন্তা করে দেখেন দোজাহানির বাদশাহ কত ছোট্ট কুঠোরিতে এবং ওনাদের দুটো ঘর দুই জন্য বিগুলো ছিল আসলে গাছের কান্ডের পিলার আর এগুলোর উপরেও ছিল খেজুর পাতার ছাউনি আর বেড়াও ছিল খেজুর পাতার কিন্তু খেজুর পাতার বেড়া যদি দেয় তাহলে কিন্তু প্রাইভেসি ভালো মতো নাও থাকতে পারে পাতা ফাকে ফুঁকে দিয়ে তো অসুবিধা এটা কাভার করার জন্য তার বাইরে দিয়ে ওই ইয়ের পশম ছাগলের পশম দিয়ে তারা এক ধরনের মতন করেছেন যাতে করে সতরের কোন অসুবিধা না হয়ে যায় অতপর নবী করিম সালামের এই দুটো কুঠোরি পরবর্তী পর্যায়ে মসজিদে নবাবির অন্তর্ভুক্ত হয়ে যায় পরে আমরা দেখি যে এই মসজিদ ছোট করে তিনি যেটা বানালেন এই মসজিদটা ওনা নিজের জীবন দশাতেই ছোট হয়ে গেল সাইজ খাইবারের যুদ্ধের পরে তিনি দেখলেন যে সাহাবিদের জাগার সংকুলন হচ্ছে না তখন তিনি চিন্তা করলেন যে মসজিদকে বাড়াতে হবে কোথায় বাড়াবেন পাশে একটু খালি প্লট ছিল এই প্লটগুলো কে কিনে দিবে তার জন্য বিশ হাজারে পঁচিশ হাজার দেড়হাম দিয়ে তিনি এটাকে কিনে দিলেন এবং তখন নবীকারী ইমসাল্লাহ জমানাতে সেই জায়গাটাকে এক্সটেনশন করে বর্ধিত করে মসজিদের ঢুকিয়ে দেওয়া হলো এবং আগের তুলনায় বেশি মসজিদ নামাজ পড়তে পারেন আবুকার সামনে আর ওনার সময় আর এর বেশি বাড়ে নাই উনি তো তিন বছরে পেয়েছিলেন কিন্তু যখন অমর রাজি আনু খলিফা হলেন আবুকার আনুর পরে তিনি আবার চিন্তা করলেন এবং দরকার হয়ে এগুলো আবার বাড়ানোর জন্য বর্ধিত করলেন এক্সটেন করলেন তিনি দিয়ে করেছিলেন তিনি অবশ্য পরবর্তী পর্যায়ে খেজুর গাছের পিলার গুলো দুর্বল এবং বিল্ডিংটাকে আরেকটু সুন্দর করার জন্যে তিনি খেজুর গাছের পিলার এগুলো ফেলে দিয়ে প্রপার কাঠের পিলার দিয়ে এরপরে সেই মই উপরে খেজুর পাতার সামনে দিয়ে পুনর্নির্মাণ করলেন এবং আর বাড়ালেন কিন্তু মসজিদ বাড়ানোর সময় তিনি এর চেয়ে বেশি সৌন্দর্যময় করেননি তাতে করে লম্বা সময় থাকে খুব বেশি জাক জমক পূর্ণ করার জন্য তিনি উদ্যোগ নেন নাই কারণ ওনার সময়ে খলিফা রাজা অমরাজ আনহু যখন খলিফা তখন কিন্তু প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানদের কন্ট্রোলে এসে গেছে পারস্য সম্রাট পরাজিত হয়েছে রোমান করেছেন একটু মজবুত করেছেন আর টাকা বাড়িয়েছেন কারণ তিনি বলতেন মসজিদ বানানোর সময় তিনি তারা বানার দায়িত্ব নিয়েছে বললেন মিনাল মাতর মসজিদ এভাবে বানাও যাতে করে মানুষ বৃষ্টি থেকে সেফ থাকে ভিজতে না হয় আর মেন ইনচার্জ তাকে বানিয়ে গেলেন খবরদার খুব সিরামিকের রং চঙ্গা ইট দিয়ে কালারফুল কোন ইট দিয়ে কিছু করবা না। গেল তখন আরবদের মধ্যে যারা বাড়ি ঘর নির্মাণ করতেন কিছু আমাদের দেশে সিরামিকের ইট আছে না একটু লালচে কালারফুল যে এইরকম কোন কালারফুল ইট দিবানা সাদা মাটা কালার নর্মাল ইট ান্ন এদিকে মসজিদ সৌন্দর্যমায় করা শুরু করে দিলে মানুষ ফিতনায় পড়ে যাবে মসজিদকে খালি যে করা শুরু করে দিবে আসলে তাই পরবর্তী পর্যায়ে মসজিদকে সুন্দর করতে গিয়ে এত সুন্দর করে মানুষ এত পয়সা খরচ করে ডেকোরেশনের মধ্যে একদম তাক লাগে যায় মসজিদকে তাকালে তাই না রাজা বাদ এগুলো বেশি করে রসুল্লাহ সাল্লা সালাম এ ব্যাপারে কি বলেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার উম্মত মসজিদ বানানোর কম্পিটিশনে সৌন্দর্যের কম্পিটিশনে না লাগবে তাহলে মসজিদ কে অতিরিক্ত সৌন্দর্যময় কারুকর্য খার কাজটা কেয়ামত আসার লক্ষণ বুঝতে পেরেছেন এখন এই যে মক্কামদিনা থেকে শুরু করে রাজা বাচ্চারা বিভিন্ন দেশে দেখবেন খুব জাঁক জমক কারুকর্য খচিত মসজিদের পিছনে বহু পয়সা খরচ করে এটা খবরদার এগুলোর কারণ রসুল করে গেছেন যে এত খারাপ না যে একেবারে মসজিদ দেখলে মানে খুবই মানুষের অশ্রদ্ধার সৃষ্টি হয়ে যাবে হ্যানতের মত হবে তা না রিজনেবল কিন্তু অতিরিক্ত কারুকার্য ক্ষতিতে কিছু করা এটা ইসলামের স্পিরিট খেলা এই যে মাসজিদের নবাবির এই হাম্বল ঘর কিন্তু এই ঘরটা সারা দুনিয়ার মার্কাজ ইসলামী খেলাপথের রাজধানী হয়ে গেল শুধু জায়গা নয় সমস্ত বিদ্যালয় মাদ্রাসা হয়ে গেল তাই না সাহাবাঈ কালাম সেখান থেকে সাহেম রসুল সাল্লাহাম থেকে শিখলেন এবং তার থেকে সাহাবারা শেখ সাহাবারা তাবাহীদের শিখালেন তাবহিরা পরাজীপালোকদেরকে শিখালেন হ্যাঁ তো এই হলো মসজিদের মেইন কাজ এটার দিকে গুরুত্ব দেওয়া দরকার আর বাকি সৌন্দর্যের চকচকা করে রাখার এই জাতীয় কাজের দরকার নেই তবে মসজিদকে অঙ্গ এই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম সম্ভবত যে মহিলা ঝাড়ু দিতে মসজিদে নবীকার সেই মহিলার খবর নিলেন তিনি মারা গেছেন ওনাকে না জানিয়ে দাফন করেছে তিনি বলেন কোথায় আমাকে কেন বলে না তিনি তার কবরে চলে গেছেন তার জন্য দোয়া করতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব যথেষ্ট আছে কি অবস্থা নাক বন্ধ করা লাগে আর বাথরুমে গেলে তো খবর অবস্থাই কাহিন্ত কিন্তু আবার খারাপ জিনিস মসজিদকে পাক পরিচ্ছন্ন রাখতে হবে মসজিদ চলছে এইভাবে এখন নবীম খাইবারের যুদ্ধের পরে আবার এক্সটেনশন করা হয়েছে ছড়ানো বর্ধিত অংশ বাড়ানো হয়েছে এখন সবাই ওনাকে দূর থেকে দেখেনা একটু কষ্ট হয় মাথায় দেখা লাগে উনি খোদ্বা দিতে ওনারও মধ্যে দাঁড়িয়ে একটু উঁচু জায়গায় খোদ করতেন তাহলে কিন্তু সবার জন্য দেখতে আপনাকে সুবিধা হতো আপনারা বলতে কমফর্টেবল লাগত এটা যখন বললেন তখন একজন মহিলা কোন রংশ রেওয়ায় আসছে যে একজন মহিলা এই কাজ করেছেন সুন্দর একটা মেম্বার নিয়ে এসেছেন তখন তিনি মেম্বারের উপরে দাঁড়িয়ে যখন প্রথম খদ্বা দিলেন এই সময় ওই যে খেজুর গাছে হেলান দিতেন এটা আর এখন ওটার পাশে তিনি নাই আলাদা আর পেশরে এসে দাঁড় করানো হয়েছে তো খোদ্ যখন দিচ্ছেন এই বেজুর গাছটা কান্না শুরু করে দিয়েছে ছোট বাচ্চা শিশুর মতো কান্না শুরু করেছে আর কোনো কোনো কিছুটা বাচ্চা মত মনে কিছুটা উঁচের ছোট বাচ্চার মতো মনে হয় কানছে। তখন রসল সালাম হাত মোবারক তার উপরে রাখলেন সেটা থেমে গেল কান্না থেমে গেল রসুল সালিস বললেন লাউলাম আহত দিন আমি তাকে যদি হাত না রাখতাম তাহলে এই কাণ্ডটা খেজুর গাছের এই কাণ্ডটা কেমত পর্যন্ত কানতে থাকতো। আমি হাত দেওয়াতে থেমে গেল এবং হাসানের বা রহমতুল্লাহ আলাই এ বিষয়ে বলেন তিনি যখন এই হাজি সিরাতে পাক থেকে রেওয়াইট করতেন কোন সময় বলতেন তখন তিনি খুব কানতেন হাসানুর বা রহমতুল্লাহ আলাই এই খেজুর গাছের কান্নার কথা বলে তিনি কাঁদতেন আর করছেন এই কারণে কান্দলো আহাকু আনী তোমরা হে মুসলিম সম্প্রদায় তোমরা কি নবীকার সঙ্গে সঙ্গ পাওয়ার দেখা পাওয়ার জন্য তোমাদের মনে আগ্রহ আসে না যে খেজুর গাছ ওনার সংস্পর্শে নিজেকে ধন্য করেছে তোমাদের কেমন থাকবো এই রকম কি তোমরা নিজেদের আমন্ত্রণী করছ পরে এই খেজুর গাছটার কি হল তিনি কোন রেওয়াতে আসে তিনি খেজুর গাছকে তখন হাত দিয়ে যখন ধরেছিলেন পরে বললেন তোমার ছিলে সেখানে মাটির মধ্যে আমি তোমাকে পুঁতে আসি ওই জায়গায় ওকে তারপরে তুমি হয়ে আবার নতুন করে তোমার জীবন আসবে তোমার ফল ফুলের ফল তুমি তুমি চাইলে তোমাকে আমি পুতে রাখবো জান্নাতের জন্য আর তাহলে তুমি জান্নাতে চলে যাবে গিয়ে সেখানে জান্নাতের নহর থেকে পানি খেতে পারবে আর তুমি আর ওই তোমার কোনটা নিবা তখন সেই খাজুর গাছের কাণ্ডটি বলেছিল আখতার সেই খেজুর গাছের শাখাটি তখন বললো আমি জান্নাতে যাওয়ার অপশন কে গ্রহণ করছি রাসুল আল্লাহ তখন রাসুল্লাহ মসজিদের কোন এক জায়গায় এটাকে পুঁতে রেখেছিলেন মাটির নিচে আর এটাকে দেখে নাই কিন্তু এক পর্যায়ে মসজিদকে যখন পুনর্নির্মাণ করা হলো ভাঙ্গা হলো ভিটাকে আবার উল্টানো হলো তখন ওই কাণ্ডটাকে পাওয়া গেছে যে মাটিতে পুরো খাই নাই কিছু ক্ষয় হয়ে আসছে তো আবু আইবাল আনসার ই রাজি আল্লাহ আনহু আর উবাই আব্রাজি আল্লাহ আনহু তিনি এটাকে নিজের ঘরে নিয়ে গেলেন তিনি বলেন আমার কাছে অনেকদিন ছিল যে আস্তে আস্তে সেটা পুরনো হতে হতে কাঠ পুরনো হয়ে গেলে যেরকম ঘুনে খেয়ে ফেলে এক পর্যায়ে মাটি এবং ঘুনে এটাকে খেয়ে ফেললো এবং সেটা একেবারে তার অস্তিত্ব তখন স্বাভাবিকভাবে ন্যাচারালি অস্তিত্ব বিনাশ হয়ে গেল এই হলো এই খেজুর কাণ্ডের গোড়ার ইতিহাসটি আহ যে আমার মিম্বারের যে স্ট্যান্ড গুলো আছে পা গুলো আছে এগুলো জান্নাতে এগুলো যাবে এগুলো জান্নাতে চলে যাবে আল্লা তালা এইগুলাকে আবার জান্নাতে নিয়ে যাবেন সেগুলার এই সান আল্লাহ দেবেন কোন এক জায়গায় অবস্থান নেবে আরেকটি হাজি তিনি বলেছেন মা বাই না ভাই তু অতিনিয়া যে আমার ঘর যেখানে মা আয়সার ঘর ছিল আজকে যেটা ওনার কবর হয়ে গেছে সেখান থেকে আমার মেম্বার পর্যন্ত এতটুকু আল্লাহ পরিণত করবেন হাউদি আর আমার এই মেম্বারকে এনে হাউদ কালসার ওখানে রাখা হবে আমি বসতে আবার সেখান থেকে আমি তিনি উমবাকে কি করবেন পান করাবেন এই ছোট্ট হাম্বুল মসজিদির সান আল্লাহ তালা কিভাবে দিয়েছেন যে তিনি বললেন যে হাজিটা আমরা শুনেছি এক হাজার এক আকাতে এক আকাতে আর তিনি আরেকটি হাজি বলেছেন হাদা যে মানুষ যখন কোন জায়গায় সফর করার জন্য জানোয়ারের পিঠে আরোহণ করে দূর কোন সফর করবে এবারের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমার এই মসজিদ এবং আলবাইতুল আতি আল্লাহ তালার সনাতন ঘর পুরনো শে গড় বা ইতুল্লাহ এই দুই জায়গার সফর হচ্ছে সবচেয়ে উত্তম সফর তারপরে তিনি আরেক চেহারী বলেছেন ওনার এই মসজিদের আিরুল আমি হচ্ছি সর্বশেষ নবী এবং আমার মসজিদ হচ্ছে সর্বশেষ মসজিদ সর্বশেষ মসজিদের অর্থ কি আমরা তো এখানে মসজিদ বানালাম আরো বানাবো মসজিদ শাসী যায়নি হবে না আরো হবে তো উনি সর্বশেষ মসজিদ বলতে কি বুঝিয়াছেন এটার ব্যাখ্যায় মহাদেশ বলেন এটা দুটো অর্থ হতে পারে একটা হতে পারে যে তিনটি মসজিদ যে তিনটি মধ্যে মসজিদের এবাদতের জন্য সফর করে নিয়ত করে সফর করে যাওয়া যায়ে আছে তিনটি মসজিদের জন্য ওখানে এবাদত করতে নামাজ পড়তে সফর করা যায় আর কেউ যদি বলে অমুক মসজিদ অমুক মাদারের পাশে যে মসজিদটা আছে ওইখানে নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি সব বেশি হবে এরকম সফর যাইজ আছে না যায় তো এই তিন মসজিদের মধ্যে তিনটি মসজিদের মধ্যে সফরের তরিকা দা আছে তার মধ্যে এইটা লাস্ট ওয়ান আগের দুইটা কি মসজিদুল বাইতে যেটা মাক্ষাতে আর টা হলো মসজিদুল আফসা তো এটা হচ্ছে আখের আই দিক থেকে তো ওই দুইটা তো আগের ওনারটা হচ্ছে শেষ এরপরে চার নম্বর কোন মসজিদে আল্লাহ বলবে না যে ওই মসজিদে যাও ওখানে নাম আসলে এত স্বাভাবিক যেমন ফিলিস্তিনের মধ্যে আর একটা আছে মসজিদুল খালিল বলে ইব্রাহিম আল্লাহ ইসলামের নামে ওইখানে কেউ যদি সফরে নিয়েতে যাচ্ছে ওই মসজিদে যাব আমি কোনো কোন সবে সেখানে গিয়ে নামাজ পড়বো তাহলে এটা বেদাত এটা জায়জ নয় অমুক জামে মসজিদ ওইখানে গিয়ে নামাজ পড়লে এটা সব বেশি হবে আমি হয়তো ওখানে গেলে একশো আকাত এক রাখাতে সব হবে এরকম ধারণা করে বসলো ওইখানে গেলে পঞ্চাশ রাখাতে সব পাওয়া যাবে এক রাখাতে এরকম কোন চিন্তা করলে এটা ঠিক নয় সে কথা নবীম ফরিস বলেছেন মসজিদের উদ্দেশ্যে নিয়ত করে এবারতার নিয়তে সেখানে সফর করতে যাওয়া জায়েজ নাই মানে মসজিদুল হারাম মসজিদুল রসুল ও মসজিদুল এই তিনটি মসজিদ শুধুমাত্র তাহলে মদিনা শরীফে এসে রসুল উল্লাহ সাল্লাহ কিন্তু তিনটি বড় বড় কাজ করেছিলেন আমরা সেটা গত সপ্তাহে তার সাথে বলেছিলেন এক নম্বর হলো মসজিদের নবমী নির্মাণ দুই নম্বর হচ্ছে যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনা এসে আহ আহ যারা মহাজের এবং আনসার ছিলেন তাদের মধ্যে ভ্রাতৃত্বের একটা বন্ধন করে দিলেন আর তিন নম্বর মোদিনার সকল বাসিন্দাদেরকে নিয়ে একটা চুক্তি করলেন তো এখন আমরা যাব যে নবী করিম সাল্লাম সাহাবি যারা হিজরত করে মহাজির হিসাবে এসেছেন তাদের সঙ্গে মোদিনার বাসিন্দা যারা আনসর তাদেরকে ওনারা তিনি কিভাবে ভ্রাতৃত্ব করে দিয়েছেন আনসর বলা হয় যারা সাহায্যকারী মান করান শরীফিস বচন বহু বচন হচ্ছে আনসর আর মুহাজের যিনি হিজরতকারী আল মহাজের উল তারা হচ্ছে বহু বচন ওকে তিনি মসজিদের নবাবিতে তাদের মধ্যে একটা এরকম ভাতৃতের বন্ধনের একটা এগ্রিমেন্ট করে দিলেন কোন কোন রেওয়ায়তে এটা হয়েছে তার ঘরে কাজটা হয় আবার কোন না এই কাজটা হয়ে যায় মসজিদের প্রথম যে বন্ধনটা করে তিনি করেন তিনি কয়েকজনের মধ্যে একটা গ্রুপের মধ্যে সেখানে নব্বই জন ছিলেন তার মধ্যে অর্ধেক মহাজের অর্ধেক আনসার ঘরে তুমি তাকে নিয়ে যাবা এইভাবে করে ওনাদের মধ্যে একটা বন্ধন করে ভাতৃত্ব করে পাঠিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত ওনাদের ভিতরে দরকার না হয়েছে কোন ব্যবস্থা না হয়েছে তখন মহাজের সাহাবি তার ঘরে খাওয়া দাওয়া করেছেন তার ঘরে থেকেছেন এবং তাদের সঙ্গে তিনি একটা মাওলার সম্পর্ক করে দিয়েছেন নিজস্ব খুব ঘনিষ্ঠ একটা বিশেষ স্পেশাল সম্পর্ক করে দিলেন। আল্লাহ তাদের উভয়কে উল্লেখ করে প্রশংসা করেছেন যে তারা মহাজের রাজে ত্যাগ তিতিক্ষা করেছে আর আলসার রাজে তাদেরকে জায়গা দিয়েছেন সহযোগিতা করেছেন উভয় গুরুকে প্রশংসা করে আল্লাহ রবসুর আল আনফানের মধ্যে বাহাত্তর থেকে চুয়াত্তর নম্বর আয় সাদেন যে নিশ্চয়ই যারা ইমানে হিজরত করেছে এবং তাদের মাল জান সবগুলো নিয়ে যে হাত করেছে আল্লাহ রাস্তায় আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে জায়গা দিয়েছে তাদেরকে হেল্প করেছে সাহায্য করেছে এরা একে অপরের একান্ত আপন জন এভাবে একে অপরকে আপন জন হিসেবে তারা গ্রহণ করেছেন এমনকি প্রথম দিকে রসুল বলেছেন তোমাদের এই একজন মারা গেলে আরেকজন তার মধ্যে একাধিক সময় কি এই ঘটনা ঘটেছে প্রথমবার যেটা হয়ে যায় এটা একাধিকবার তিনি এরকম বন্ধনের চুক্তি করেন এটা কোনো কোন সময় হিজরতের আগে হয় কারণ কোন কোনো মহাজির যারা মদিনায় গিয়েছেন ওনারা নিজেরা অনেক সম্পদশালী টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন ওনারাও কেউকে কাউকে আবার পরে যারা হিজরত করেছে ছিল না তাদের মধ্যে করে দিয়েছেন এটা প্রথমবারে ঘটে তোমরা যারা ধনীরা আস সাহাবি তোমরা গরিব দিকে লুক আপনা করবা তাদের মধ্যে এইরকম করে দিয়েছেন পরবর্তী মদিনার সঙ্গে বাকি মহাদের দিকে তিনি ভ্রাতৃত্ব বন্ধন করে দেন এ বিষয়ে নবী করিম সাল্লিস আঃ রাসুল্লাহ সালিসাম দুইজন ভাই দুইজন দুইজনে দুইজনে ভাই হয়ে যাও এরকম করে ভ্রাতৃত্বের মতো একটা মজবুত করে তোমরা এ সম্পর্ক নিয়ে ঘরে যাও একজন খারেদা এমনি জাইদ রাজি আল্লাহ আহুর সঙ্গে ওকে অমর এমন খাতাবাহ তনু উনি ইতবান এমনি মালিক রাজি আল্লাহ সঙ্গে উনার ভাতৃত্ব হয় আবু ওবাইদ এমন ভাতৃত্ব হয় আবু তালহা সঙ্গে আব্দুর রহমান আউফ রাজি আল্লাহন ভাতৃত্ব হয় সাহেব রবির সঙ্গে জাফার এবিনে আবি তালেবের ভ্রাতৃত্ব হয় মাদ রাজি আল্লাহনুর সঙ্গে মোসাহ সম্পর্ক হয় আবু আইবল আলসারি রাজি আল্লাহ আবুদার আল জারি রাজি আল্লাহনু করে দেন মন্দির এবনে আমরের সঙ্গে সালমান আল ফারিসি রাজি আল্লাহ আনহু যখন মুক্ত হয়ে তিনি আসলেন ওনার ভাতৃত্ব করে দেন আবুদ্দারদ রাজি আল্লাহ আনুর সঙ্গে এবং দুইজনের অনেক কাহিনী আছে তাই না সালমানের অনেক কিছু ঘটনা আছে ওনার সম্পর্ক করে দেন আবু আমি রাজি আল্লাহন সঙ্গে এই লিস্টগুলো পাওয়া যায় এছাড়া অনেক লিস্ট আছে সবগুলোর নাম পরবর্তী পর্যায় পাওয়া যায়নি কিন্তু মহাজের পাওয়ার জন্যে এত বেশি সাহাবিরা আনসারিরা এসছেন যে মহাজের তুলনায় আনসারি সবাই পাচ্ছেন না সবাই আসছে নেওয়ার জন্য তার বাড়িতে জায়গা দিবেন মেহমান হিসাবে আমি নিতে হবে কি করা আমি বাধ্য হয়ে নিচ্ছি না নিলে তো গুণা হয়ে যাবে না ওনাদের আগ্রহ কত মহাদেব যদি একজন পাওয়া তিনজন পার্সেন্ট নেওয়ার জন্য আমার এ বিষয়ে একটা হাজি এসেছে উমুল আলাহ আনসার ইয়াদা মহাদা এসেছিলেন এত বেশি সংখ্যক আসতেন যে তাদের মধ্যে লটার দিয়ে ঠিক করতে হতো। আর একটি এসেছে যে মহাদেরা যখন আসলেন রসুল্লা আলাম তখন আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে আব্দুর রহমান আউফ বললেন সলেন আব্দুর রহমান আউফ কে অথবা সাদ বললেন আব্দুর রহমান আউফ কে যে আমি সাহাবিদের মধ্যে মোটামুটি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ধনশালী করেছেন আল্লাহ তালা আমাকে ভালো অবস্থায় রেখেছেন আমার অর্থ সম্পদ মুদিনের মধ্যে সবচেয়ে বলতে পারেন আল্লাহ আমাকে সবচেয়ে বেশি দিয়েছেন এখন আমি আসছি আমার সম্পদ নিয়ে আপনার কাছে আমার সম্পদকে দুই ভাগ করে নেন আপনার সামনে আছে আপনি এখন ভাগ করেন এক ভাগ আপনার এক ভাগ আমার আর আমার দুইটা বিষয় তো বিচলার মানুষকে দেখেন কোনটা পছন্দ হয় আপনি ঠিক করে বলেন আমি তাকে তালাক দেব সময় মত তার ইত পার হয়ে গেলে তাকে দিয়ে আপনাকে নিকা করায় দেব তার ইত শেষ হয়ে গেলে আপনি তাকে নিকা করবেন আব্দুর রহমান আসতেও বড় খুশি হয়ে গেছেন না বলবেন আচ্ছা দেখি দুজন কেমন আছে তা করছেন তিনি বলেন যে বার আল্লাহ কাপি আহ আল্লাহ আপনার মালের মধ্যেও বরকদ দান করুন আপনার পরিবারের মধ্যেও বরকত দান করুন আমার এগুলো কিচ্ছু লাগবে না আই না সুকুকুম আপনি খালি আপনাদের মদিনার বাজার কোন জায়গায় বাজার দেখাই দিন আমাকে আমি ব্যবসা করে রোদ রোজ করবেন ইনশাল্লাহ আপনি দেওয়া লাগবে না আমাকে আমি ভালো ব্যবসা জানি পকেটে অল্প টাকা আছে আপনি থাকেন আল্লাহ তাহলে এই তো যারা সত্যিকার মোমেন তারা সুযোগ পাইলেই খালি হাত বাড়াবে না নিজেদের আত্মসম্মান বোধ পেচারা অফার করছে বিদায় নাকি অনেক সময় মেহমান আসে মেহমানকে আপনি বলেন মানুষকে কষ্ট দিও না ম্যাক্সিমাম তিন দিন তোমার থাকা থাকা না থাকলে তারপরে রাস্তা মাফো হ্যাঁ ওনারা যে জোর করে রাখে সেটা আলাদা ওকে তখন ওনাকে তারা খবর দিল কিছু মাল কিনে আনলেন পাইকারি এরপরে মদিনা বাজারে বিক্রি করলেন মাসা আল্লাহ সকাল সন্ধ্যায় উনি এরকম ট্রিপ করে বিজনেস করে আল্লাহ আকবার তিনি মাসা আল্লাহ মালদার হয়ে গেলেন মোটামুটি ভালোই অল্প কয়দিনের ভিতরে তারপরে হরাত করে একদিন হাতের মধ্যে হাত দেখি রং চকা মেহেদে লাঙানো হাত কাজ বলছে ইমরাত আনসারি মহিলাকে বিয়ে করে ফেলছি রসুলা সুক্তি ফিহা। কি দিলে আয়ের সময় অলংকার কি দিয়েছো শোনা গয়না কল ওয়া নাহ বললেন যে একটা খেজুরের পরিমাণ খেজুরের যে দানা আছে এই দানার যতটুকুন ওজন এই ওজন পরিমাণ স্বর্ণ দিয়েছি মহরান তারপরে তিনি বললেন যে মাসা আল্লাহ ভালোই করছে তো ভ্যালি গুড এখন একটা উল্লিমা করা ছোটখাটো বেশি একটা সকাল দবাই করে হলো যে কজনকে পারিমা করা কথা অলিমা নাই মেয়ে পক্ষের অলিমা নাই মেয়ের পক্ষে মেহমানদেরকে কজনকে খাওয়াতে চায় আপটু দেন কিন্তু অলিমার নির্দেশ কার প্রতি ছেলে পক্ষের প্রতি আমাদের দেশে কোনটা উল্টা ছেলে পক্ষে যদি খাওয়ায় একশো মেয়ে পক্ষে খাওয়াবে তিনশো তাদের তো অনেক রাইট আছে তারা মেহরবানি করে তাদের মেয়ে বিয়ে করছে আদায় করতে পারে কিন্তু ইসলাম মেয়েদেরকে কি সান দিয়েছে কোন দায়িত্ব নাই সাজ গোজ অলঙ্কার পত্র মোহরানা দিয়ে অলিমা খাওয়াই জায়ফতের দায়িত্ব তাদের মেয়ের পক্ষ কোনো দায়িত্ব নাই ফ্রি তবে মেয়েরা যদি স্বেচ্ছায় কিছু খাওয়ায় নো প্রবলেম এটা মনে রাখতে হবে যে মেয়েরা যদি বলে যে আমরা বেশি খাওয়াইতে পারবো না বা খাওয়ালো না এটা নিয়ে ধরা ঠিক হবে এটা নিয়ে সম্পর্কের মধ্যে নারীকে কত অধিকার দিয়েছে কত সম্মান দিয়েছে ঝামেলা মুক্ত একজনের তিনটা মেয়ে হলে পাঁচটা মেয়ে হয়ে গেলে তার এত লোকের খাওয়াইতে খাওয়াইতে দিতে দিতে যেটা এখন যৌতুকের যে খেলা চলছে আর যৌতুক আদায় শিক্ষিত নাকি কৃষক আর রিক্সাওয়ালা বেশি যৌতুক নেয় শিক্ষিত লোকেরা যৌতুক বেশি না, যারা নারী অধিকার নিয়ে খুব কথা বলে আধুনিক মডার্ন এরাই নারী অধিকার নষ্ট করে বেশি আর বলে ইসলামে নারী অধিকার নাই। তিনি তিনি নিজে কি ত্যাগ করলেন আমরা পাইলাম নিজের বিবি আফার করলেন দুইজন বিবির একজনকে তালাক দিতে রাজি হয়ে গেলেন এটা কি কম ত্যাগের কথা বলেন পারবেন কেউ তাও যদি বলতো বিজনের মধ্যে যেটা কম সুন্দরী ওইটার প্রস্তাব দিই যে তারে আমি তালাক দিয়ে আপনি বিয়ে করেন সেটাও তো বলেন নাই কি বলছেন যেটা আপনার পছন্দ হয় তো দুইজন যদি থাকে সুন্দরী বেশি পছন্দ করবে এই ত্যাগ তিনি করতে পারলেন এগুলো কি খাটো ত্যাগ মনে করেছি আমরা সব আল্লাহ আর আব্দুল রাহমেন আও ফের ব্যক্তিত্ব দেখেন ওনার নিজের মান মানসম্মান দেখেন তিনি এই অফার লুফে নেন নাই ওনার বিয়েটা যে দরকার বোঝা গেল কদিন পরে উনি বিয়ে করেছোন এই অফার কে হালাল অফার ছিল এটা কোন খারাপ অফার না তালাক দিলে ইদ্যতের পরে আরেকজন বিয়ে করা যা কিন্তু তিনি সে অফার নেন নাই এখানে আরেকটি শিক্ষা যে ব্যক্তি নিজের মানিক জতা এবং আল্লাহর কাছে পাওয়ার জন্য চেষ্টা করে মানুষের এহসানের দিকেই লোভি হয়ে যায় না তাকে আল্লাহ তালা ভালোই সাহায্য করেন নাকি করেন না করেন এবং আব্দুর রহমান আউ মদিনার অন্যতম ধনী হয়ে গেছিলেন বিশাল সম্পদের মালিক হয়ে গেছিলেন পরে মনটা বড় করতে হবে আরেকজনের সম্পদ যায় কুদুর করি। আমাদের দেশের লোকদের ঘটনা হলো কি নিজে কামাই করার আল্লাহর করে এগুলো চিন্তা নাই কিভাবে আরেকজন থেকে নেওয়া যায় যদি কারো কয়েকদিন আগে আমি কথা বলছিলাম আমার এক পরিচিত লোক আছে তিনি মারা গেছেন তার ছেলে পেলে এখানে আছে। তো আমি তার মেয়ের জামাকে পাইলাম দিন পরে এক জায়গায় জিজ্ঞাসা খোঁজ খবর নিলাম যে আপনার সালা সমাজের বড়জন করা লাগে তা আমাদের দেশে যারা আছে এরকম বলে যে যারা লন্ডনে থাকবে টাকা দিবে না খালি টাকার বস্তা আছে এত কম দেয় কেন দেশের দায়িত্ব অনেক ভয় পায় ভাই কতদিক থেকে আক্রমণ করবে তবে আলহামদুলিল্লাহ সুযোগ হইলে অপাবনাটনে থাকলে আমরা অবশ্যই দিতে হবে আল্লাহ যদি আমাদেরকে সুখ শান্তিতে রাখে আমাদের আত্মীয় স্বাদ চেষ্টা করবো যে নিজের হাতে কামাই করা এটা কত বরকতময় এই চান দিয়ে আমরা এখান থেকে বা সুন্দর আদব শিখলাম আমরা এখানে হ্যাঁ আরেকটা হলো যে এটাকে বলে একটা কথা আর বিতে পারে মুরু আ কোন জিনিস হালাল থাকলেও জায়জ থাকলেও কেউ অফার করলেও নিজের ব্যক্তিত্ব মান সম্মান বজায় রাখাটা অত্যন্ত পছন্দনীয় জিনিস অত্যন্ত পছন্দনীয় জিনিস এটাকে আরবিতে বলে মুরু আ আরবদের কাছে এটা একটা খুবই কোন জিনিস হালাল থাকলেই তারা করে না অনেক কাজ আছে যেমন মনে করেন আপনি হাঁটছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি পকেট থেকে এই চানা বুট এগুলা হাতে নিচ্ছেন আর এগুলো খেতে খেতে যাচ্ছেন কেমন লাগবে হাতে না খান হাতে না খান কেমন লাগবে এটা কি হারাম নাকি কেউ এরকম হাঁটতে হাতে খায় বলে ইলেকট্রিক ব্যক্তিত্ব নাই ঠিক মতো থেকে হাজির পছন্দ হয় না আমার কিছু কাজ আছে যেগুলো আমাদের করা না না কিন্তু এগুলা থেকে বিরত থাকা এটা উত্তম নানুষের কাছে আপনি আরেকজনের ফেভার বেশি করে নিতে থাকলে আরেকজন আপনাকে যদি অনেক কিছু দেয় আপনি খুঁজে নিতে থাকেন তাহলে কি হবে আপনার পজিশনটা ওই লোকটার কাছে একদিন নিচু হয়ে যাবে আপনি সে আপনি খালি নিচেই থাকেন নেওয়া তালেই থাকেন তাহলে সে আপনাকে অনেক খোটা দিবে একদিন অনেক অধিকার দেখাবে আপনাকে এমন এমনভাবে কথা বলবে যেন আপনার মানির যাতে লেগে যায় এই জাতীয় কিছু তবে তার অর্থ এই নয় যে একজন আরেকজন টাকা দিলে এই পর্যায়ে হয়ে যাবে নেওয়া যাবে না কারণ এটা নবী করিম সালামু তাহাদু তোমরা কিন্তু আশা করে বসে থাকে এটা কোনো ভালো ব্যক্তিত্ব নয় আল্লাহর কাছে মর্যাদার অধিকারী সে হবে না এরপরে হাজি জমুন আবার এসেছে রসুল্লা সালাম দোয়া করেছিলেন সাহাবির জন্য যে আল্লাহ তোমাকে বরকদান করুক তিনি দোয়া করেছিলেন যে তোমাকে আল্লাহ বরক দান করুন তুমি যে অল্প সময়ের ভিতরে বিয়ে শাদিও করে ফেলেছ তাহলে কাউকে বিয়ে শির পরে দোয়া করা ভালো এই জন্য এই দোয়াটা হাজির থেকে কে এসেছে বারক আল্লাহ আলাইকে অজম আয়িক তোমাদের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুন তোমাদের প্রতি আল্লাহ বরকত নাজিল তোমাদের দুজনকে আল্লাহ করে দিন আর যে আনসারিগণ যখন মক্কা থেকে ওই সমস্ত মহাজেরা আসলেন যাদের হাতে কোনো সম্পদ নেই তারা তাদের সঙ্গে তাদের সম্পদগুলোকে তারা ভাগ করে দিতেন ভাগ করে দিতেন যাদের আসলে কপর দক্ষিণ তাদেরকে ওনারা নিজের নিজ উদ্যোগে ভাগ করে দিয়েছেন মনে করেছেন যে আমার সম্পদের অর্ধেক তাকে সে আমার ভাইয়ের মত যখন আনসারিরা তাদেরকে বললেন কওয়াল আতিল আনসারুল নবী সাল ইয়ার্লা আমার যে খেজুর বাগান আছে আপনি নিজের হাতে ভাগ করে দেন আমার মহাদের ভাইকে আমি আমি কোন অর্ধেক দেব আমি কোন অর্ধেক নেবার হাতে ভাগ করে দেবেন্লা আমি ভাগ করে দেবো নাগের গাছ ছাড়া হবে এটা দরকার নেই না তো ওনারা বললেন যে আমরা তোমাদেরকে আমাদের সঙ্গে একটু শরীর করলেই হবে আর এর বেশি আমরা কিছু চাই না তোমাদের এগুলো মালিকানা দাবি করার আমাদের দরকার নাই ততক্ষণ পর্যন্ত না আল্লাহ তাহলে আমাদেরকে সুযোগ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করেছেন